আবু হুরাই রাহ রাজ আল্লাহতে বর্ণিত তিনি বলেন যে জিব্রাইল আলাহ সাল্লাম নবী সাল্লাহাম এর নিকট হাজির হয়ে বললেন হে হেয়াল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওই যে খাদিজা না একটি পাত্র হাতে নিয়ে আসছেন ওই পাত্রে তরকারি অথবা খাদ্যদ্রব্য অথবা পানীয় ছিল যখন তিনি পৌঁছে যাবেন তখন তাকে তার প্রতিপালকের পক্ষ হতে এবং আমার পক্ষ থেকেও সালাম জানাবেন আর তাকে জান্নাতের এমন একটি ভবনের খবর দিবেন যার অভ্যন্তর ভাগ ফাকা মতি দ্বারা তৈরি করা হয়েছে সেখানে থাকবে না কোনো সরগোল को प्रकार दुख क्लेश